أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فتزوه وما نهاكم عنه فانتهو وقد قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتا اللعيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك عميد مجيد মোহাম্মদ মোহাম্মদ কমাবার ইমি সবহানা ইমালি হকিম রব্বিশ রব্বিশ রি সৌদি ওয়েশলিয়াম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে মাহে রমজানে জুমার মতো একটি ফজিলতপূর্ণ দিন আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো ফজিলত একত্রিত হয়েছে রমা জানের ফজিলত জুমার নামাজের ফজিলত আবার শেষ জুমার ফজিলত অনেকগুলো ফজিলত এখানে একত্রিত হয়েছে জুমার দিনের ফজিলত সম্পর্কে তো আমরা অনেকেই মোটামুটি অবগত আছি কল আরি ওয়াসাল্লাম মামিন মুসলিমিনুমা আল্লাহর নবী বলেন জুমার দিন যদি কোন মুসলমান মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে কবরের আদার থেকে নিষ্কৃতি দান করবে। নাম্বার দুই তার আমল্লামায় শহীদের খাওয়াব লেখা হবে নাম্বার তিন বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে জুমার দিনের অনেক ফজিল দাঁড়া তবে কেউ আবার দোকা খাবেন না জিনারা নামে মাত্র মুসলমান এবাদতের ধারে কাছেও নেই ঘটনা ঘটনাক্রমে ওরা যদি জুমার দিন মারা যায় এই ফজিলত তারা কখনো পাবে না যার নামাজ রোজা বিভিন্ন আমল আকিদা ঠিক আছে আর সে যদি জুমার দিনে ইন্তেকাল করে তখন এই তিনটি ফজিলত আল্লাহ রব্দুল আলমে তাকে দান করবেন সোহান আল্লাহ তো যাই হোক আমার ভাইরা আমাদের কুফাল ভালো আমরা এই রমজান মাসের মধ্যে পাঁচটি জুমা পেয়েছি সাধারণত হয় না এভাবে পাঁচটি জুমা আমরা পেয়েছি আজকে একটা জুমা আমরা পেয়েছি এই দিন অতিবাহিত হওয়ার পর যদি আজকে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় তো যে রাত আসবে ও রাতকে বলা হয় ঈদের রাত ঈদের রাতের ব্যাপারে আল্লাহর নবীর একটি হাদিস কলার সাল্লু আলহি ওসাল্লাম মান কম আলাইলা তাইলাই মোস্তাশিবা লামাতা মতুল কল নবী বলেছেন আমার যে মত উভয় ঈদের রাতে জাগ্রত থেকে অবাদত করবে যেদিন সব মানুষের অন্তর মরে যাবে সেদিন তার অন্তর মরবে না तर अर्थ क्या मतलब दिन सबसे भयह दिन जारक बयाह को दिन आते कम भय दिन हाई भाइर कथा भूले जा बंधु बंधुर कथा भूले जातान मेर कथा भूले जाप सतान कथा भूले जामर कथा भूले जा কেমন একটি ভয়াবহের দিন হলে পরিস্থিতিটা এমন হতে পারে সবচাইতে বয়াবহের দিন কেয়ামতের দিন এটাকে বলা হয় ইয়ামুল ফাজা কেয়ামতের দিনের অনেকগুলো নাম আছে ইয়ামুল হিসাব ইয়ামুল ফাজা একটি নাম আতঙ্কের দিন কেয়ামতের একটা দিনের নাম আতঙ্কের দিন আতঙ্কের দিন ওই দিন মানুষ হিসাব দিতে গিয়ে খুব আতঙ্কে থাকবে না জানে আমার ফয়সালা কি হয় না জানে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হয় আতঙ্কিত আতঙ্ক থেকে কোন গাও কুতুক কলি পর্যন্ত বাদ পড়বে না কারণ নবী হাদিসে বলেছেন কোনো মানুষ তার আমল দিয়ে জানলাতে যেতে পারবে না আহাদুকু মামা লুহু আল্লাহর নবী বলেছেন হে আমার মতেরা তোমাদেরকে তোমাদের আমল ক্যা দিন কখনো নাজার দিবে না মুক্তি দিবে না সবাই কেন বলছেন আপনার কি অবস্থা আপনাকে আপনার আমল মুক্তি দিবে না নবী বলছেন আল্লাহর রহমত ছাড়া কে মদুরিদ্দিন কোন মানুষ তার আমল দিয়ে বাঁচতে পারবে না এই জন্য আমলকে কখনো মুক্তির উচিলে বানানো যাবে না যে আমি অনেক আমল করেছি অনেক রোজা রেখেছি অনেক হস করেছি আমি জান্নাতে যেতে টেরো পাব না কোনো সমস্যা হবে না এই ধরনের মানসিকতা নিয়ে চলাফেরা করা এটা মোটেও ঠিক না অলিরে পর্যন্ত সেদিন আতঙ্কিত অবস্থা থাকবে যে আমার কি অবস্থা হয় আলহি ওসাল্লাম কবরের সুয়াল জবাব সম্পর্কিত হাদিসটি যখন সাহাবাই গ্রামের সামনে বর্ণনা শুরু করছিলেন যে নীরব নিস্তব্ধ আলো নে বাতি নেই জন্ নেই সাথী নেই নীরব নিস্তব্ধ অন্ধকার অন্ধকারের সাগর হাবুডুবু খাচ্ছে। কবরের অবস্থা কোনো মানুষকে দিনের বেলায় কবর দেওয়া হোক রাতের বেলায় কবর দেওয়া হোক তার কাছে কিন্তু বিষয়টা একই একো ধরনের তা মাটি দিয়ে দেওয়ার পরে অন্ধকার তো অন্ধকারে যে রাতের বেলা একটু বেশি অন্ধকার হবে দিনের বেলা একটু আলোকিত হবে কবর এমন না তো নিরবস্তব্ধ কোন জন নেই সাথী নেই আলো নেই ভাই নেই বেড়াদার নেই বন্ধু নেই ওই অবস্থায় মনকার নকির আপনার পরীক্ষা নেওয়ার জন্য কবরে আসবে মনকার নকীর দুইজন অপরিচিত কৃষ্ঠা মন করুন না কিরুন আর বিশব্দ মানে অপরিচিত হাকিম মোহাম্মদ মোজাদুদ্দিন মিল্ল মাওলান আসে আশরাফ আলী থানবী সয়দ নাওয়ার আল্লাহ মারকাদু বলেছেন মোমকার নকির যে ভয়াবহ অবস্থা নিয়ে কবরে আসবে সুয়াল জব করার জন্য যেই সুরত ধারণ করে আসবে ওই সুরটাই আজাবের জন্য যথেষ্ট তার চোখ হবে অত্যন্ত বড় বড় এবং চোখ হবে নীল বর্ণের গায়ে থাকবে হেজার কাটার মতো হেজা হেজা ছিলেন তো আপনারা হেজার কাটার মতো গায়ে তার কাটা থাকবে তারে দৃশ্যটাই আজাবের জন্য যথেষ্ট এমত অবস্থায় সে তাকে সুয়াল জবাব করবে ওমর রবি তাল এই বর্ণনা শুনে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো মনকার নদীর অবস্থায় কবরে আসবে মানুষের হুশ আওয়াজ ঠিক থাকবে নবী বলেছেন হ্যাঁ হুঁশ ঠিক থাকবে তখন উমর বলে তাহলে আর কোনো সমস্যা নেই যদি হুঁশেই ঠিক থাকে ওইদিকে প্রশ্ন চলবে আর এই উত্তর চলবে কোন সমস্যা কি কোনো সমস্যা হুঁশেই ঠিক থাকে প্রশ্ন আসবে উত্তর যাবে সমস্যা কি তো নবী বলেছেন কোন উমত যদি ঈদের রাত উভয় ঈদের রাত জাগ্রত থেকে আবাদ করে যেদিন সব মানুষের অন্তর পড়ে যাবে যেদিন সব মানুষ আতঙ্কিত অবস্থায় থাকবে বিত সন্ত্রস্ত অবস্থায় থাকবে ওইদিন তার জ্ঞান হুসাওয়াস ঠিক থাকবে তার হুসাওয়াজ যাবে না কত বড় ফুটিলতর কথা সাধারণত কোনো মানুষের হুসাওয়াস আর জ্ঞান যদি ঠিক না থাকে সহজ একটি প্রশ্নের উত্তরও সেই সঠিকভাবে দিতে পারে না একবার সহজ থেকে সহজ প্রশ্ন হাঁসর ময়দানে যাওয়ার পর आल्लाह रब्बुल आलमी निानब्बे गुणवाचक नाम आ रिम रहमान करीम ग सत्तार कफार एक गुणवाचक नाम कफार कफार शब्द अर्थ हेतरागे रागान्वित कहार शब्द अर्थ की अतिर आगे रागान्वित हासरुद्दीन आल्लाह रब्दुल आलमीन एक सेवकटा धारण करती रागे रागान्वित अवस्था था जार कारण কোন নবীরে পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে কথা বলার সাহস খুঁজবের দিন যদি আমাদের জ্ঞান আর হুসা ঠিক না থাকে আমরা আল্লাহ কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না হাসর ময়দানে প্রশ্ন করা হবে ওয়ান আমাদের প্রত্যেককে চারটি প্রশ্ন করা হবে যদি ওই দিন আমাদের হুশ হাওয়াজ জ্ঞান আকল ঠিক না থাকে আমরা ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না আর হুশ হাওয়াজ ঠিক রাখার একটাই মাত্র মাধ্যম নবী আমাদেরকে সে প্রেসক্রিপশন দিয়ে দিছেন যে তোমরা যদি ঈদের রাত জাগ্রত থেকে আবাদত করতে পারো তাহলে সেই দিন তোমাদের জ্ঞান ঠিক থাকবে মুসাওয়াজ ঠিক থাকবে সুতরাং প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোন কঠিন আর কষ্ট হবে না আমার ভাইরা হজরত মহাজাল রজিয়া তালু থেকে হাতিস বন্ডিত আছে তিনি বলেন নবী বলেছেন ঈদের রাত কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ রব্দুল আলমিন ওই দোয়াকে অবশ্যই কবুল করেন ইদের রাত যেদিন ঈদ হবে তার আগের দিন রাত্র ঈদের রাত্র এ রাত্রকে লাইলে তুমি বলা হয় ফলাফল গ্রহণ করার রাত্র দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছেন কষ্ট কেলেস করেছেন পুরস্কার নেওয়ার তো প্রয়োজন আছে আমাদের বিভিন্ন সময় খেলাধুলা হয় খেলাধুলার পরে দুইটা দল ওরা পুরস্কার গ্রহণ করে হারজিত কেও ফার্স্ট কেউ সেকেন্ড হবে পুরস্কার গ্রহণের দিন যদি কোনো মানুষ উপস্থিত ওই জায়গায় না থাকে তাহলে সেই পুরস্কার কখনো গ্রহণ করতে পারে না হ্যাঁ পুরস্কার নিবে ওরা যারা খেলায় গ্রহণ করেছে তারা যারা মাঠের কাছে দাঁড়াও আসে নাই পুরস্কারের নামগন্ধ তাদের ব্যাপারে থাকবে থাকবে না তারা সিএম সাধনা করেছে কষ্ট কলেশ করেছে ওদের জন্য ফলাফল নেওয়ার রাত্র লাইলে তুল যায় যা আর দুর্ভাগ্যের বিষয় আমরা ওই রাত্রটাকে খেলায় দুলাই শেষ করে দেই মনে মনে ভাবে এক মাস সাধনা করেছি তারাবিন নামাত পড়েছি আজকে একটু ছাড় পেলাম ফুরা মাসে গুনা যতগুলো না করলাম একত্রে আমরা ওই রাত্রে আটশ বাজি ফুটকা ফুটানো বিভিন্ন জায়গায় টেলিভিশন বাস্ক ইত্যাদি এগুলোর আসর হয় ভাইও এ রাত্র পুরস্কার নেওয়ার রাত্র আপনি কষ্ট করেছেন আজকে আল্লাহ দরবার থেকে আপনি পুরস্কার নেবেন কি পুরস্কার নেবেন আল্লাহ পাক আল্লাহ হাদিসেও বলেছেন আল্লাহ পাক বলেন হাদিসে গুছছি হেই আমার ফ্রেস্তারা তোমরাই বলো যে শ্রমিক তার দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করেছে তাকে কি দেওয়া দরকার ফ্রেস্তারা বলছে তাকে তার পারিশ্রমিক পূর্ণভাবে দিয়ে দেওয়া দরকার আল্লাহবাক বলে ঠিক আছে আমার রোজাদার বান্দারা রোজা রেখেছে আমি ওদের সকলকেই ক্ষমা করে দিলাম কি সুন্দর একটি পুরস্কার ক্ষমার সার্টিফিকেট নিয়ে আমরা ফিরব ওই রাত্রে এই জন্য সবে গদর সবে বরাজে ওই রাত্রগুলোর যেমন ফজিলত ঈদের রাত্রের ফজিলত কোন ওদের থেকে কম না এই আমার ভাইরা উভয় রাত জাগ্রত থেকে আমরা সকলে আবাদত করার চেষ্টা করবো আপনার উদা রেখেছেন নামাজ করেছেন মনে মনে খুশি আমি তো দায়িত্ব সবগুলো পালন করেছি খুশি হওয়ার এখানে কিছুই না এখানে চিন্তিত হওয়ার বিষয় যে আমি যে রোজা রেখেছি ইফতার খেয়েছি এগুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে কি না এটাই হচ্ছে মূল চিন্তার বিষয় আপনি আবাদত করেছেন রোজা রেখেছেন এর দ্বারাই আল্লাহ আল্লাহর কি কোনো উপকার হয়েছে সবাই কথা বলেন না কেন আপনি রোজা রাখার দ্বারাই আল্লাহ কি হয়েছে হয়েছেন আল্লাহর কোনো উপকার হয় নাই আপনি আপনার জন্য আবাদত করেছেন দুনিয়ার কোনো মানুষ আবাদত করলেও আল্লাহর লাভ হবে না গুণা করলেও আল্লাহর ক্ষতি হবে না অবায়িত চললেও আল্লাহর কিচ্ছু হবে নাভ লস লাভ ক্ষতি সব এটা আমাদের নিজের জন্যই তা আমি আবাদত করেছি আমি অনেক কিছু করে ফেলেছি এভাবে অহংকারী করা আমার অহংকারী করা আমার জন্য ঠিক হবে না ভয় রাখতে হবে আল্লাহ তুমি আমার এই রোজাগুলো আমার ইফতারে সারিগুলো কবুল করো আকে মোলম্মদ আশরাফ আলী থা নবীর রহমদুল্লাহ ঘটনা লিখেছেন এক মেয়েকে বিয়ের দিন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রং বিরঙ্গের কাপড় রকমারি সাজ স্বর্ণ গয়না সুন্দরভাবে তাকে সাজানোর পর তার বান্ধবীরা এসে তাকে সান্ত্বনা দেয় মাশাল্লাহ তোমাকে তো খুব সুন্দর দেখা যায় মাশাল্লাহ তোমাকে তো খুব সুন্দর দেখা যায় বান্ধবীরা এক একজন এক একভাবে তাকে ফুর্তি দেয় আনন্দ দেয় যে তোমাকে তো খুব সুন্দর দেখা যায় ওই মহিলাটা কিন্তু হাসে না বেজার বান্ধবীরা দিকে স্কুল তুমি পে কেন লক্ষ লক্ষ টাকায় খরচ করে তোমাকে সাজানো হয়েছে তোমার জামা একবে একটু করে তুমি হাসছ না কেন তোমরা না আমাকে সুন্দর বলছো যা আমাকে খুব সুন্দর দেখা যায় কিন্তু যে পুরুষের জন্য আমাকে সাজানো হয়েছে আমার চিন্তা হল ওই পুরুষের কাছে আমার শ্বাসটা সুন্দর লাগবে না। এটাই আমার চিন্তা তোমরা সুন্দর বললে কি লাভ হবে যার জন্য আমাকে সাজিয়েছে সে যদি সুন্দর না বলে তাহলে আমার এই সুন্দরের কোন দাম আর মূল্যই নেই তা আমি আবাদত করেছি এতে কি হয়েছে যার জন্য এবাদত করেছি উনি যদি আমার এই সুন্দর বলে উনি যদি আমার এই গ্রহণ করে তখনই আমার জন্য হবে ধন্য আর উনি যদি আমার আবাদত গ্রহণ না করে এখানে ফরমালি মিস্ত্রি তো ডাকে রোলার দিয়ে দলি ফেলবে নিক্ষিপ করে ফেলবে আমার আবার একটা পয়সার তো মূল্য হবে না ওনার কাছে এর জন্য ঈদের রাত যদি আজকে আকাশে চাঁদ উদিত হয় আজকে দিন গিয়ে যে রাত আসবে আমরা সবে কদর সবে পররাধ যেভাবে জাগ্রত থেকে আবাদত করেছি আজকেও আমরা এভাবে আবাদত করব। অন্তত পক্ষে এশারের নামাজ এবং ফজরের নামাজ আমরা জামাত সাথে পড়ার চেষ্টা করব নবী বলেছেন আমার কোন উন্মত যদি এশারের নামাজ জামাত সাদা আদায় করে আদা রাত্র দাঁড়িয়ে আবাদত তুলে যে স্বভাব তার আমল নামায় সে স্বাব লেখা হয় এবং ফজরের নামাজটাও যদি সে জামাতের সাথে আদায় করে পুরো রাজে দিলে যে স্বাব আল্লাহ তার আমল সেই সে সাহাবটু দিয়ে দেন এই জন্য ঈদের রাজ আর কিছু করতে পারি আর না পারি আমরা এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে সকলে আদায় করার চেষ্টা করব আমার ভাইরা ইদের দিনের কিছু শূন্যত প্রায় চোদ্দটি শূন্যত ফুজুরফাক সাল্লাম থেকে বর্ণিত আছে তার মধ্যে একটি হচ্ছে তাড়াতাড়ি গুম থেকে উঠায় ঈদের দিন তাড়াতাড়ি গুম থেকে উঠায় তাড়াতাড়ি যদি তাড়াতাড়ি উঠতে পারেন তাহলে ফজর নামাজটা অন্তত ভরতে পারবেন তবে এটা অত্যন্ত পরীক্ষিত কথা যে ঈদের দিন ফজরের জামাতে মানুষ খুব কম হয় আপনাদের অভিজ্ঞতা এটা কেমন আছে জানি না আমি যতটুকু জেনেছি তাগিক করেছি ঈদের দিন ফজরের জামাতে মানুষ অত্যন্ত কম হয় কেন কম হয় রাত ধর কেনাকাটা করেছে আনন্দ ফুর্তি করেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছে যার কারণে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারলো না ঢাকা থেকে নারী টানের আসতে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ এটা কি সুন্দর মহাকাদা ওয়াজিব নামাজ ওয়াজিব নামাজ আর ফজরের নামাজ এটা হচ্ছে ফর এক কুঠি ওয়াজিবকে এক পাল্লায় রাখার পরেও একটি ফরজের সমতুল্য পক্ষণ হবে না ঈদের নামাজ পড়ার জন্য মাসাল্লাহ আমরা এত ব্যস্ত রকমারি সাজ যে আমরা আসি কিন্তু ফজরের নামাজের জামাতের আমাদের খবর থাকে না এর জন্য ঈদের দিন আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকলেই আজকে যেভাবে আমরা আপনারা মসজিদ ভর্তি করে ফেলেছেন এভাবে মসজিদাকে ভর্তি করে ফেলবেন ফজর নামাজ জামাতের সাথে পড়বেন চকলে নাম্বার দুই মেসওয়ার ঈদের দিন মেসওয়ার করবেন আর করলে মুখ দুর্গন্ধমুক্ত হয় এবং আল্লাহ রব্বুল আলম সন্তুষ্ট হন যদি কোনো মানুষ মেসওয়ার করে বাইও ব্রাশ যদি ব্যবহার করেন আপনার দাঁত পরিষ্কার হবে দুর্গন্ধ যাবে কিন্তু আমার নবী শূন্য দিচ্ছে মেসওয়াজ দাস করতে পারেন আপনি কোনো সমস্যা নেই কিন্তু মেসোয়াজ যদি কোনো মানুষ নিয়মিত করে তার অনেক প্রজিলক নবী হাদিসের মধ্যে একস্বাস করেছেন মেসোয়াজ করে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সব পাওয়া যায় আজকে আমরা অনেকে মেসোয়াকে পরিষ্কার করি ছাগলের খুঁড়া বলি ছাগলের খুঁটা তার ইমান ইমানের ভিতরে নকশ এসে গেছে মেসওয়ার্ক ভাবে শূন্য এটা কিভাবে ছাগলের খুঁটা হয় ইসলামকে অবমাননা করা এহানত করা এটা ইমান না থাকার আলামত মেসওয়ার্ক করবেন সকলে ঈদের দিন একটা মেসওয়ার্ক দশ টাকা ক্রয় করেন অসুবিধা কি নামাজের টাইমে ব্যবহার করেন এক জায়গায় রেখে দেন পকেটে নিয়ে হাঁটতে যদি আপনার কষ্টবোধ হয় সমস্যা নাই এক জায়গায় রেখে দেন মেসওয়ার্ক করে নামাজ পড়েন সর্বনিম্ন প্রজিলত আপনারা কি সকলে ইমেন নিয়ে মরতে চান চান না সকলে আর আমাদের জীবনে সাধনাই তো হচ্ছে এটা যে ইমেন নিয়ে কিভাবে আমরা মরতে পারি কিভাবে জান্নাতে যেতে পারে আর আল্লাহ নবী হাদিসে বলেছেন যারা নিয়মিত মেসজ করে মৃত্যুর আগে আল্লাহ একজন ফেরেস্টাকে ফাটিয়ে দিই বলো ও আমার ফেরিস্টা আমার এই বান্দাকে বলো কালিমে পড়তে যেহেতু তার এখনই মৃত্যু হবে একটা ফেরেস্তা এসে তাকে কি পড়ায় কি পড়ায় কালিমা পড়ায় কালিমা ফড়ায় মেসের এই লাভ আমার ভাইরা আর মদ খালি সত্যটা ক্ষতি সর্বনিম্নের ক্ষতি মৃত্যুর সময় বে ইম্যান হইয়া মারা যাবে মদের নিম্নস্তরের ক্ষতি কি মৃত্যুর সময় ইম্যান নিয়ে মরতেই পারবে না সেই তার মুখ থেকে দুর্গন্ধ বের হবে মদের একটি দুর্গন্ধ ফেরেস্তা তার কাছে আসবে না মোল্লা আলী কারি রহমদুল্লাহ আলাহ মেসকের ব্যাপারে বলেন আমি মানাবিহি তা মৌ মৃত্যুর সমতার ইমান নসিব হবে এই ঈদের দিন এক নাম্বার শূন্যদ আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো নাম্বার দুই মেসওয়াক করব। নাম্বার তিন গোসল করবো গোসলবিহীন ঈদের নামা করতে আসবেন না গোসল করা নাল্লার নবী শূন্যত সামর্থ্য অনুযায়ী উত্তম কাপড় পরিধান করবেন নতুন কাপড়ের কথা আমি বলি নাই কি কাপড় বলেছি উত্তম কাপড় সামর্থ্য অনুযায়ী যে পরিমাণ সামর্থ্য আপনার আছে ধার দেনা করে কাপড় ক্রয় করার কোনো প্রয়োজন নেই আছে বস্তুকে সুন্দরভাবে আয়রন করে নেবেন ধুয়ে নেবেন আপনার সামর্থ্য যে পরিমাণ আছে সামর্থ্য অনুযায়ী উত্তম কাপড় গায়ে দিয়ে মসজিদে আসা আল্লাহর নবীর সুনত সুগন্ধি ব্যবহার করা পাঁচ নাম্বার সুগন্ধি আতর ইত্যাদি সেন্ট এটাও ব্যবহার করতে পারে সেন্টের ব্যবহার একটি মশালা যেটা না বললে নয় অনেক ভাই বলে সেন্ট ব্যবহার করা কি যায় কেন প্রশ্ন করে সেন্টের মধ্যে অ্যালকোহল এলকোহল দেওয়া হয় এলকোহল তৈরি হয় মদ থেকে মদ হারাম এবং না যায় সুতরাং মদ থেকে যে অ্যালকোহল তৈরি হবে সেটাও হারাম নাফাক সেটাও কি সুতরাং সেন্ট ব্যবহার করা ঠিক হবে না সেন্ট ব্যবহার করলে পাঞ্জাবি গা হয়ে যাবে এক সময় এই মাসালাটি সঠিক ছিল বর্তমানে এই মাসালাটি সঠিক নয় এর জন্য সঠিক নয় যেহেতু এলকোহল আগে মদ থেকে তৈরি হতো কিন্তু বর্তমানে এলকোহল আর মদ থেকে তৈরি হয় না এলকোহল একটা পোকা এলকোহল নাম একটি পোকা চাষ হয় এলকোহল ফোকা পানির মধ্যে সেটার চাষ হয় মেডিসিনের মাধ্যমে আপনি খালি চোখে তাকাইলে দেখবেন যে একবার পানি স্বচ্ছ পরিষ্কার আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আপনি পানির দিকে তাকান দেখবেন হাজার ন লক্ষ কুটি ফুটি পোকা এটা এখন স্বাস হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এলকোল পোকা হানফি মাজ মতে পানীয় প্রাণী পানিতে যত প্রাণী বসবাস করে পানীয় প্রাণী সব ফাঁক বলেন ফানীয় প্রাণী কি ফাঁক ফাঁক হালাল বলছি না ফাঁক বলছি জিন্দা হোক মৃত হোক সুতরাং এলকোহল পোকা যেহেতু এটা ও প্রাণী সুতরাং ও প্রাণী যেহেতু কি ফাঁক সুতরাং এলকোহল যদি সেন্টে ব্যবহার করা হয় সেটা কি হবে না নাফাক হবে না সেটা ব্যবহার করতে পারেন আর এলকোহল নাফাক এটা আপনাকে বলছে গিয়ে এলকোহল এটা ওষুধের মধ্যে ব্যবহার করা হয় ঔষধ যদি অ্যালকোহল নাপাক হয় আপনি ওষুধ খান আপনি কি এলকোহল রঙে ব্যবহার করা হয় রঙ। এ রং এল এলকোহল আছে যদি এটা নাফাক হয় তা আপনার এই মসজিদ নাফাক এলকোহল কলমের কালিটি ব্যবহার করা হয় না হয় লেখার সাথে সাথে এটা শুকাইত না এলকোহলের কারণে লেখার সাথে সাথে শুকায় এই কলমের কালিটি কোরআন লিপিবদ্ধ করা হয়েছে তাহলে যদি এলকোহল নাফাক হয় তাহলে কালি নাফাক তাহলে কোরআন নাফাক এলকোল নাফাক এটা আপনাকে বলছি কি যাই হোক আদর সেন্ট ইত্যাদি ওই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পায়ে হেঁটে ইদগাহে আসা আর একটি শূন্য এবং আসার পথে ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবিরে তাসরিক বলিতে বলিতে আসা তাকবিরে তাসরিকেন আপনারা আল্লাহ একবার আল্লাহ একবার করতে করতে আসা না এই তাকবিরটি আস্তে আস্তে ঈদুল ফিতরে বলিতে বলিতে আছা তাড়াতাড়ি ঈদুল ফিতরে আসা এবং ঈদুল ফিতরে আসার আগে কিছু খেয়ে আসা মিষ্টি দ্রব্য খেয়ে আসা এটা নবী সুনত কমপক্ষে তিনটি খেজুর বেজুর আর খেজুর যদি না পান একটি মিষ্টি জাতীয় শ্যামা ইত্যাদি আপনি খেয়ে আসলেন ঈদুল ফিতরে খালি পেটে না আসা কিছু খেয়ে আসা এটা হচ্ছে আল্লাহ নবী সুন্নত আমার ভাইরা ঈদের নামাজ ঈদগাহে পড়া এটা হচ্ছে সুনতে মোয়ার্কা ইদের নামাজ ঈদগাহে পড়া হচ্ছে শূন্যতম কাদা ছতভাই স্বামীতে আছে ঈদের নামাজ মসজিদে ফড়া মাতুরুয়ে তাহারে মে কথা বুঝছেন আপনারা ঈদের নামাজ মসজিদে পড়া কি হ্যাঁ ওজর ছাড়া কি ছাড়া বলেন যদি মাঠে কোনো সুব্যবস্থা না থাকে অথবা প্রবল বৃষ্টি হয় ত্যাগ কাদা এ ধরনের কোনো ওজন ছাড়া মাঠে ঈদের নামাজ পড়া শূন্য মাতুরুয়ে তাহারে মে আল্লাহর নবী উনার দিবদায় মদিনায় মনায় মাত্র একবার ঈদের নামাজ মসজিদে নবুবিতে পড়েছে মাত্র কয়বার একবার আছে। মসজিদে নবুবিতে এক ও নামাজ পড়লে দশ হাজার ওক্তন আমাদের খাওয়া পাওয়া যায় এত মাদা শরীফের এক রাওয়াইতে আছে মদিনার মসজিদে এক ওক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওক্তন আমাদের খাওয়া পাওয়া যায় মসজিদের নবুমিতে নামাজ পড়ার এত স্বাভাব এত ছত্তে ও আল্লাহর নবী উনার জীবদশায় মসজিদ নবমীতে ঈদের নামাজ মাত্র একটা দিন পড়েছে এর জন্য ওজোর যদি না হয় মাঠে পড়া ভালো আর ওজোর যদি না থাকে ওজোর যদি থাকে তাহলে মসজিদে ভরতে পারেন কোনো সমস্যা নেই ঈদের দিন ঈদগাহে অথবা গড়ে ঈদের নামাজের পূর্বে কোনো নকল নামাজ পড়া মাত্র আর ঈদের নামাদের পরে ঈদের মাঠেও নকল নামাজ পড়া কি মাত্র পরস্পরে দেখা হলে আমরা ঈদ মোবারক বলি ঈদের দিন পরস্পরে দেখা হলে আমরা বলি কি ঈদ মুবারক এই ফসাটি শুধু আমাদের বাংলাদেশে নয় মিশর সিরিয়া বিভিন্ন আরব কান্ট্রিতেও বলা হয় তবে ওরা একটু বৃদ্ধি করে তাকাবালিনকা এ ধরনের শব্দ বলা যায় কোনো সমস্যা নেই ঈদ মুবারক বিশেষ একটি মাসালা ঈদের দিন ঈদের নামাদের পরে আমাদের দেশে যে একটি নিয়ম আমরা পরস্পরে মুসাফা করি কোলাগুলি করি মুসাফা করা কোলাগুলি করা এটা অত্যন্ত স্বাভাবের কাজ নবী বলেছেন আমার কোন উন্মত যদি মোসাফা করে কথা বুঝতেছেন কিনা আমার কি করে মোসাফা করে ওই জায়গা ত্যাগ করার আগে আগে আল্লাফা উভয় জনকেই ক্ষমা করে দেয় মুসাফার এত ফজিলত মহান করা ফজিলত হালাম দেওয়া পরস্পর ফজিলত তবে ফজিলতটি কখন পাব। মুসাফা কখন করব যখন একটা মানুষকে আমি হঠাৎ দেখলাম কথা বললাম না কেন একটা মানুষকে যখন কি আমি হঠাৎ দেখলাম তার সঙ্গে মুসাফা চলে একটা লোকের সঙ্গে আমি এক ঘন্টা কথাবার্তা বললাম দেখা সাক্ষাৎ হল হালামেরও কোনো কথা নেই মুসাফারও কোনো কথা নেই ঈদের না আমাদের পর কি দিন তার উপর সাওয়ার হলো শুরু হল মুসাফার কোলাগুলি অথচ এক ঘন্টা আগে তার সাথে এই সাথে দেখা হল কিছু তয় নেই এই জন্য ঈদের দিন ঈদের নামাজের পরে মোসাফা এবং কোলাগুলির যে রেওয়াজ ফুগা একরাম এটাকে বেদাব বলেছেন হ্যা যদি ঈদের নামাজের আগে ওর সাথে দেখা না হয়ে থাকে মাত্র সবে মাত্র আপনি তাকে দেখেছেন তখন মোসাফা কোলাগুলি করা যায় তারপরেও যদি কোনো মানুষ আপনার কাছে এগিয়ে আসে কোলাগুলি বা মুসাফা করার জন্য আপনি এটাকে প্রত্যাখ্যান করা ঠিক হবে না তার মনে কি আসতে পারে কষ্ট আসতে পারে তারপরেও কোলাকুলির নিয়ম একবার কয়বার বলেন আমরা তো করি তিনবার কয়বার করি তিনবার কোলাকুলি করি এটাও শূন্যতের খেলা তাও প্রত্যেকবারে এমন কষে তাকে ধরি তার পেটের ভাগটার জন্য আমি বের করে ফেলবো এভাবে চাবা যাবে এটা হয় মোবাতানা প্যাটে পেটে লাগিয়ে আমরা মহানাকা করি মহানাকা মানে ঘাড়ে ঘাড়ে লাগিয়ে যে विनिमय बला है मोहाना और मिले की महाना बोलो ना इटर नाम मोबाताना पेटे पेटेटा एक सब होना हमारे सर्वस्व जाती मशाला सत्का जितिर जेटा बला लगे अति समय सत्कार दिदिर कार पर वाजिब पांच बस ई दिन सकाले सत्काय दितर वजिब है ईर दिन सकाले की যার কাছে পাঁচ ধরনের মাল মিলে অথবা পাঁচ ধরনের কোন একটি মাল মিলে বর্তমান রুফার নেশাব বলেছি গত সপ্তাহের আগের সপ্তাহ হাজার টাকা কয় হাজার টাকা স্বর্ণ রুফা নগদ টাকা ব্যবসায়িক পণ্য এই চারটি এবং গড়ের নিত্য প্রয়োজনীয় সামান ইত্যাদি বাদ দিয়ে অতিরিক্ত যে সমস্ত সামান রয়েছে যেমন আপনার করে ব্যাড কভার বিছানা সাধুর দরকার চারটা কিন্তু আছে আটটা চারটা বাকি চারটার দাম আপনাকে ধরতে হবে আপনার ঘরে মোবাইল সেট দরকার সেটা গজব টেলিভিশন যার ঘরে আছে এর পুরাটার দামে আপনাকে ধরতে হবে যেহেতু এটা আপনার নিত্য প্রয়োজনীয় খরচের আওতাভুক্ত নয় এটা হচ্ছে একটা অতিরিক্ত বাড়তি একটা জিনিস স্বর্ণ রুফার নগদ টাকা ব্যবসায়ী পণ্য এবং এ ঘরের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় সামান বাদ দিয়ে যে অতিরিক্ত সামানগুলো আপনার ঘরে থাকবে ওই সামানগুলো মিলিয়ে এই পাঁচ আইটেমের মাল মিলিয়ে ছব মিলিয়ে যদি বিয়াল্লিশ টাকা পরিমাণ ঈদের দিন সকালে আপনার কাছে থাকে আপনার উপর সৎকায় ভিতির কি সৎকায় ভিতির নাবালেক সন্তানের পক্ষ থেকে আপনাকে পরিশোধ করতে হবে বালেক সন্তানের পক্ষ থেকে সৎকায় বিতির পরিশোধ করা ওীব নয় হা যদি একান্নভুক্ত পরিবার হয় তখন বালেক সন্তানের সৎকায় ভিতর আপনি দিতে পারবেন আপনার ছেলে সাতজন একজন মাত্র নাবালেক আর তিনজন বালে আপনাকে দিতে হবে কার ওই যে নাবালেক যেটা ওইটা বাকি যে বালেক তিনটি সন্তান ওদের সৎকায় ভিতির আপনার দায়িত্বে নয় যদি আপনি দিতে পারেন ভালো কথা হ্যাঁ ওরা যদি আবার সেফারেট ভিন্নভাবে ওই পরিমাণ সম্পদের মালিক হয় তখন ওরা দিতে পারে কোনো সমস্যা নেই স্বামীর সৎকার ভিতির স্ত্রীর উপর জরুরি নয় স্ত্রী সৎকায় ভিতির স্বামীর উপর জরুরি নয় হ্যাঁ যদি একে অপর সৎকায় ভিতরে দিয়ে দেয় এতে কোনো সমস্যা হবে না একজনের সৎকার ভিতির কে দিতে পারবেন একাধিক ব্যক্তিকেও দিতে পারবে। অথবা একাধিক ব্যক্তির সৎকায় ভিতির একজন ব্যক্তিকেও দিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ সৎকার ভিতির যাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে স্মরণ রাখতে হবে একজনকে এই পরিমান দেওয়া যাবে যেই পরিমাণ দেওয়ার কারণে সে তার ছোট খাটো একটি প্রয়োজন পুরে করতে পারে কমপক্ষে এই পরিমাণ একজনকে সতকের ভিতরে দেওয়া এটা ভালো আমরা তো এক টাকা করে দিই এক টাকা এক টাকা আট টাকা না করে একটা লোককে সত্যি বিতরণ করি এইভাবে না দেওয়া ঠিক না ওই পরিমাণ দেওয়া ভালো যে পরিমাণ দিলে সে তার ছোট খাটো একটি প্রয়োজন কিনতে পারে মিটে যেতে পারে ওই পরিমাণ সৎকার ভিতরে দেওয়া ভালো সৎকার ভিতরে টাকা এবং জাকাতের টাকা এই টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যায়জ নেই কোন মাদ্রাসা নির্মাণ করা যায়জ নেই কোনো মেয়েকে বিবাহ দেওয়া যায়জ নেই এবং ফুল কালবাস সাইক্লোন্টার ইত্যাদি এগুলো নির্মাণ করা যায়জ নেই কোনো উন্নতি কাজে ব্যবহার করা যায়জ নেই জাকাত সবচেয়ে চিতির এগুলোর মালিক হচ্ছে ফকির মেসকিন ওদেরকে মালিক পানি দেওয়া এটাই হচ্ছে জরুরি কি দিতে হবে বলে মালিক পানি দিতে হবে মসজিদ উন্নতি কাজে বা বিভিন্ন সড়ক নির্মাণ উন্নতি কাজে এগুলো দেওয়া যাবে না নিজে গিয়েই ওগুলোকে মালিক বানা দিবেন সত্য বিধির যদি এক মাস কেউ দিয়ে দেয় আদায় হবে তবে ওয়াজিব হবে ঈদের দিন সকালে বলে ওয়াজিব হবে তখন ঈদের দিন সকালে যদি ওই পরিমাণ সংকট থাকে তার উপর সত্য বিধির ওয়াজিব হবে ঘটনাক্রমে যদি ওই দিন না দিতে পারেন এই ওয়াজিব আপনার জিম্মা থেকে আদায় হবে না এর পরের দিনও দিতে হবে যদি এক বছরের ভিতরেও যদি না দেন তারপরও এটা দিতে হবে এটা কিন্তু মাফ মাফ না এটা দিতে হবে যাক ভাই কিছু কথা আলোচনা করেছি বিশেষভাবে ঈদের রাতের ফজিলো সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা সকলে ঈদের রাতের ফজিলো পাওয়ার জন্য ঈদের রাত আমরা মসজিদে এসে আবাদত করব। এবং ঈদের দিনের প্রতিপয় শূন্য আলোচনা করেছি এই শূন্য গুলো আমরা আমল করার চেষ্টা করব। সৎকার বিধির সম্পর্কে কিছু আলোচনা করেছি এগুলো মানে আমরা চলার চেষ্টা করব আর ইদের নামাজ আপনাদের এই মসজিদে অনুষ্ঠিত হবে সকাল নয়টা বলেন সকাল নয়টা এক মিনিট ইনশাল্লাহ আগে হবে না এক মিনিট পরেও যাবে না জাস্ট টাইম আপনাদের এই মসজিদে সকাল নয়টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এই জন্য দয়া করে আমরা সকলে যেহেতু ঈদের দিন জরুরি কিছু মশলা মাসাইল বর্ণনা করা হয় আমরা সকলেই এ মশলা মাসাইল একটা মশলা যদি শুনে আল্লাহ পাক তার আমল নামা এক হাজার মকল নামাতে সবটা লেগে দেয় আমরা আছি মাসাল্লাহ পরে আসি ওই যে রাস্তা দাঁড়াইতে হয় অথবা সাদের উপর দাঁড়ানো লাগবে এবার যে অবস্থা দেখা দিতেছে। বৃষ্টিটা আপনাকে মিষ্তে হবে অত্যন্ত খারাপ বলা যায় না বৃষ্টি হয় কিনা এই জন্য আমরা সকলেই দলে দলে ঈদের দিন সকাল আটটার আগে আগে আমরা মসজিদে চলে আসার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপর আমল করার তথিক দান করুন अपना ज्यादा सुंदर होना सुंदर हो